মারওয়ান রজিল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন আমি উসমান রদিল্লাহ তুআালাহু এর নিকট হাজির ছিলাম তখন এক ব্যক্তি এসে তাকে বলল আপনি খলিফা মনোনীত করুন তিনি বললেন তা কি বলা বলি হচ্ছে সে বলল হাঁ তিনি হলেন জুবাইর রদিল্লাহ তালাহু এই শুনে তিনি বললেন আল্লাহর কসম তোমরা নিশ্চয়ই জানো যে জুবাইর রদিল্লাহ তাল্লু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি এ কথাটি তিনি তিনবার বললেন